এবার আসুন জিতে নেওয়া যাক সংক্ষেপে উসমান রাজিদ উন খিলাফৎকালের সংঘটিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ছাব্বিশতমান রাজি উল্লুর মসজিদ এ হারাম মক্কায় তার সম্প্রসারণ ঘটালেন সাতাশতম হিজড়িতে মোয়াবিয়া রাজিদ উল্লানহুর তিনি সাইপ্রাস বিজয় করলেন ইউরোপে এবং এ সময় এই অভিযানে তার সাথে ছিলেন উবাদা বিন সামিদ এবং ওবাদা বিন সামিথের স্ত্রী পরিচিত ছিলেন যিনি পরিচিত ছিলেন উম্মু হারাম বিন তুমাল হাম আনসারি নামে এবং সেখানে তিনি তার আরোহী পশুর উপর থেকে পড়ে গিয়ে আহত হন এবং মৃত্যুবরণ করেন পরবর্তীতে সেখানে তাকে দাফন করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাই উমু হারাম বিনহামের জন্য দোয়া করেছিলেন যখন রসুল সাল্লাম মুসলিমদের প্রথম নৌবাহিনীর জন্য দোয়া করেছিলেন যেটা পরবর্তীতে মোয়াবিয়া রাজি সালাহ নেতৃত্বে সাইপ্রাস বিজয় করেছিল সেই বাহিনীর জন্য আল্লাহ রসুল্লাম যখন দোয়া করেছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন উমু হারাম বিন্তুম আলহাম এবং তিনি আল্লাহ রসুলামকে বলেছিলেন যেন আমাকেও সেই বাহিনীর অন্তর্ভুক্ত করা হয় তাকে বলেছিলেন তুমি সেই বাহিনীর পরবর্তীতে তিনি সেই বাহিনী অন্তর্ভুক্ত হলেন এবং সেখানে অভিযানে অংশ নেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন তম হিজরি বর্ষে উসমান রাজিত লু মসজিদ নাবুবি মদিনা মসজিদকে বড় করেন এবং পাথর দিয়ে এটাকে অবকাঠামোগতভাবে আরো শক্তিশালী হিসেবে পুনর্নির্মাণ করেন এর আগে যা ছিল খেজুরের ডালপালা লতার তৈরি তিরিশতম বর্ষে আংটি ছিল যেটা তিনি স্টাম্পর হিসেবে বিভিন্ন চিঠি পত্রে ব্যবহার করতেনের মৃত্যুর পর আংটি আইসা রাজিয়ান কাছে সংরক্ষিত ছিল সেখান থেকে পরবর্তীতে খলিফা আউ বকর রাজি সেটা ব্যবহার করেছেন এবং আউ বকরের পরবর্তী ওমর রাজি উল্লানহ সেটাকে খলিফা হিসেবে ব্যবহার করেছিলেন একইভাবে উসমান উল্লি তান্ন যখন খতিফা হয়েছিলেন তিনি আল্লাহ রসুল্লাহ ইসলামের সেই আংটি ব্যবহার করতেন কিন্তু ৩০ তম হিজড়ি বর্ষে মদিনার একটি কুয়োতে সেই আংটি পড়ে যায় উসমান আলীতে এই ঘটনার কারণে আল্লাহ রসুল্লামের আংটিকে হারিয়ে খুবই বিমর্ষ এবং মর্মাহত হলেন তিনি অনেক চেষ্টা করেও সেটাকে পরবর্তীতে আর উদ্ধার করতে পারেননি পরবর্তীতে তিনি অনুরূপ একই ডিজাইনের আরেকটি আংটি বানিয়ে নিয়েছিলেন তম হিজড়ি বর্ষে আমরা দেখতে পাই মৃত্যুবরণ করেন আবু সুফিয়ান তিনি শুরুতে ইসলামের প্রধান শত্রুদের মধ্যে একজন ছিলেন পরবর্তীতে তিনি মুসলিম ছিলেন এবং তিনি একত্রিশতম হিজরিবর্ষে মৃত্যুবরণ করেন এবং একই বর্ষে মৃত্যুবরণ করেন আল হাকাম ইবুল আস আমরা শুরুতে বলেছিলাম উসমান আলী তানুর চাচা আল হাকাম তিনি ইসলাম গ্রহণের কারণে উসমান আলী উপর নির্যাতন করতেন একত্রিশতম হিজরি বর্ষে এসে তিনি মৃত্যুবরণ করেন এবং এই সময় থেকে আমরা দেখতে পাই তম বত্রিশতম হিজরিবর্ষে এই অনেক সাহাবি মৃত্যুবরণ করেন আল্লাহ রসুল ইসলামের প্রথম দিকের যারা সাহাবি তারা মর্যাদার বাকিদের থেকে শ্রেষ্ঠ প্রথম দিকের সাহাবি প্রথম দিকে ইসলাম কবুলকারী এবং বদরি সাহাবিরা তারা ছিলেন সবার থেকে বেশি শ্রেষ্ঠ এবং সম্পন্ন। এই সময় অনেকেই তারা মৃত্যুবরণ করতে শুরু করেন বত্রিশতম হিজবী বর্ষে আমরা দেখতে পাই মৃত্যুবরণ করেন আল্লাহ রসুল ইসলামের চাচা আব্বাস রাজি এবং আব্দুর রহমান বিন আউ আবদুল্লাহ বিন মাসুদ যাকে বলা হয়ে থাকে মুসলিম তিনি মৃত্যুবরণ করেন এরপর আরও মৃত্যুবরণ করেন আবুদারদ আল খুজাই দিনদার এবং বিচক্ষণতা প্রাপ্ত সাহাবি নামাজ কাসে যিনি দীর্ঘদিন বিচারক ছিলেন কাজী ছিলেন এবং আরো মৃত্যুবরণ করেন আবুজার রাজ্য তোলানহ জাইদ ইবনে আবদুল্লাহ আল আনসারি রাজ্য এবং কেন আমরা জাইদ ইবনে আবদুল্লা আল আনসারি তাকে বিশেষভাবে মনে করব এর ঘটনা হচ্ছে তিনি সেই ব্যক্তি যিনি আজরানের মাধ্যমে সালাতের দিকে আহ্বান করার বিষয়টিকে স্বপ্নে রেখেছিলেন আমরা স্মরণ করতে পারি যখন কিভাবে মানুষকে সালাতের দিকে আহ্বান করা হবে এ বিষয়ে এক একজন এক এক পদ্ধতি প্রস্তাব করছিলেন কেউ ঘণ্টা বাজানোর কথা বলছিলেন কেউ বলছিলেন আগুন জানানো হোক এবং সবশেষে আল্লাহ রসুল্লাহাম জাইদ ইবনে আবদুল্লাহ আল আনসারী তিনি যে বিষয়টিকে স্বপ্নে রেখেছিলেন অর্থাৎ আজানের মাধ্যমে মানুষকে স্বভাবতের দিকে আহ্বান করা সেটাকেই বাস্তবায়িত করলেন তিনি বত্রিশতম হিজড়ি বর্ষে উসমান রাজিজানোর খিলাপতকালে মৃত্যুবরণ করেন ফলে আমরা দেখতে ভাই উসমান রাজিজ্ঞানোর খিলাফতকালে শেষ দিকে এসে সাহাবিদের সংখ্যা ধীরে ধীরে কমে আসতে লাগল এবং এভাবে তারা আরও দুর্লভ এবং মনিমুক্তার চেয়ে মূল্যবান হয়ে আসতে লাগলেন ৩৩ তেত্রিশতম বর্ষে মৃত্যুবরণ করেন মিকিদাদ ইবিনাস ওত এবং শেষ দুই বছর ওসমানের খিলাফতকালে অর্থাৎ চৌত্রিশতম হিজড়ি বর্ষ এবং তম হিজরি বর্ষে এই দুই বছরে আমরা দেখতে পাই তম হিজড়ি বর্ষে এসে ফিতনা শুরু হলো। এবং ৩৫ পঁয়ত্রিশতম হিজড়ি বর্ষে করা হলো তাকে শহীদ করে দেওয়া হল সুতরাং আমরা দেখতে পেলাম উসমান রে তান্ন খিলাফতকালে অনেক বড় বড় বিখ্যাত জিহাদ হয়েছিল অনেক ভূমি মুক্ত হয়েছিল এবং এই লড়াইগুলোর বিস্তারিত বর্ণনা আমার ইতিহাসের কিতাবে পাব সেখানে সংরক্ষিত রয়েছে এবং সেগুলো আমরা জানার চেষ্টা করব কারণ এগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস এবং আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে একটি গৌরব উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চাই অবশ্যই আমাদের পূর্বপুরুষদের গৌরব উজ্জ্বল অতীত সম্পর্কে জানতে হবে এর কোন বিকল্প নেই সুতরাং আমরা খিলাফতকালের উল্লেখযোগ্য কিছু সার সংক্ষেপ জানলাম বিশিষ্ট মর্যাদাগুলোর মধ্যে আরেকটি বিশেষ দিক হচ্ছে তিনি সপরিবারে আল্লাহ রাস্তায় হিজরতকারীর প্রথম ব্যক্তি এবং তিনি সপরিবারে আবিসিনিয়াতে হিজরত করেছিলেন এবং আল্লাহ রসুলাম তার ব্যাপারে বলেছেন লুত আলা পর তিনি হচ্ছেন নাল্লা রাস্তায় সপরিবারে হিজরতকারীর প্রথম ব্যক্তি উসমান রলি তানু তিনি প্রথম ব্যক্তি যিনি রামাদানে রোজাদার ব্যক্তিদের সবার জন্য ইফতারের ব্যবস্থা করেছিলেন এবং তিনি প্রথম মুওয়াজ্জিনের জন্য একটি ভাতার ব্যবস্থা করেন উসমান উসমানু তিনি প্রথম রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করার জন্য পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করেন তিনি প্রথম কুরআনকে একত্রিত করেন সকল আয়াতকে একত্রিত করে তিনি কোরআনের অনেকগুলো কপি তৈরি করেন এবং মুসলিমদের বড় বড় সব শহরে সেগুলোকে পাঠিয়ে দেন তিনি প্রথম পায়রার বাজি খেলা কবুতরের বাজি খেলা ইত্যাদি বন্ধ করেন এবং মুসলিমদের প্রথম নৌবাহিনী তিনি নির্মাণ করেছেন নৌযুদ্ধ শিক্ষাদান করেছেন মুসলিমদেরকে ওসমান রাজিদুল্লাহ তিনি চারজন সঠিক পথের উপর প্রতিষ্ঠিত খলিফার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে খিলাফতকাল লাভ করার গৌরব অর্জন করেছেন এবং চারজনের মধ্যে সবচেয়ে ধনী এবং বিত্তশালী ছিলেন এবং উসমান রাজিউল্লাহু তিনি হচ্ছেন জামিউল কুরআন বা কুরআনকে একত্রিতকারী আমাদের ফিটনাস সম্পর্কিত আলোচনায় ফিটনাস সিরিজে শুরুতেই উসমান রাজি তানহু তার মর্যাদা এবং গুনাবলীকে আমরা একটি বিশেষ উদ্দেশ্যে আলোচনা করে নিয়েছি সেই উদ্দেশ্যটি হচ্ছে যখন আমাদের সামনে ফিটনাগুলো আসবে এবং ফিটনাবাজ লোকেরা যে সমস্ত অভিযোগকে উপস্থাপন করে থাকে ওসমান রাজি তানহুর বিরুদ্ধে যদি আমরা শুরুতেই উসমান রাজু তানহুর মর্যাদা এবং গুনাবলী সম্পর্কে অবগত থাকি যখন সেই অভিযোগগুলো উপস্থাপন করা হবে যেন আমরা একটা জাজমেন্ট করতে পারি যে উসমানের মতো এত বিশিষ্ট উচ্চ মর্যাদাবান একজন সাহাবীর পক্ষে যিনি দুনিয়াতে অবস্থান করে জাননাতে সুসংবাদ লাভ করেছেন স্বয়ং আল্লাহ রসিসুল্লাহলামের কাছ থেকে তার মতো একজন মহান ব্যক্তির পক্ষে এই অভিযোগগুলো যেগুলো ফিতনাবাজ লোকেরা উপস্থাপন করে থাকে সেগুলো সংঘটিত করা দূরে থাকুক আদৌ তার নামের পাশে সেগুলো মানানসই হয় কিনা আদৌ তার নামের পাশে এই অভিযোগগুলো মানানসই হয় কিনা সেটা যেন আমরা বুঝতে পারি এই উদ্দেশ্যে শুরুতেই উসমান রাজুতুল্লুর অর্জন তার খিলাফতকালের সারসংক্ষেপ এবং তার বিশিষ্ট মর্যাদা আমরা জেনে নিলাম কাজে আসুন এবার আমরা শুরু করতে যাই পি সেই ফিতনাগুলো সম্পর্কে যেটা উসমান রাজেতুলাহর শাহাদাত পর্যন্ত সংগঠিত হয়েছিল